الحمد لله صرب السمد الحمد لله الذي لم يبحث صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد بسط الأرض على ماء الجمد رفع السماء بغير أعمد قسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم لا تأخذ رسمة ولا نوم الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه استراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمْلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِرْدَ وَثِمْزُلًا وقال جل جلاله إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمْلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ وقال رسول الله صلى الله عليه وسلم ألا على إلا الدنيا حذوة خذرة؟ فإن الله مستقرفكم فيها فناظر كيف تعملون فإن بني إسرائيل لما مهدت لهم الدنيا وبكثت تاهو في الحلي والطين والنساء والثياب أو كما قال عليه السلاة والسلام ارمانكم الصليين اترام نرى عديد ما يرسل প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব কোরআন হাদীকে জবাবকে তালাশ করব সাথে সাথে দোয়ার বরখাত করবো আল্লাহ আমা নেওয়ারিফু আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তুফি দান করেন অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসিনি আল্লাহ রসুল বলছেন ষাট বছর হবে সারা ষাটের অথবা সত্তরের চেয়ে একটু বেশি সময় দুনিয়াতে থাকতে পারবে বিদায় আমাদের হায়াত অনেক কিন্তু প্রশ্ন জেরে বুঝত যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন। আমরা কেউ অস্তিত্বে ছিলাম না একদিন আসবে কেউ অস্তিত্ব থাকবে না দুনিয়া একদিন খালি ছিল আবার একদিন দুনিয়া খালি হয়ে যাবে দুনিয়ার বুকে একদিন মানুষ ছিল না আবার একদিন আসবে দুনিয়ার বুকে মানুষ থাকবে না আবার একদিন এরকমও আসবে যে দুনিয়াই থাকবে না ইসরাতে কেউ তুমি দেওয়া হবে ফান তুমি ফু দাও পুষ্ হবে কান্নাকি আর অব্দি কোরকু ফু দিবো তো কাটা দিব আল্লাহ হুকুম দিলে নসেন তোমার কোন অনুমতি নেই একটা আত্মা জমি ভিতরে যা সেসব তুলার মতো উঠতে থাকবে আর করতে উঠতে ভেলিস হয়ে যাবে শেষ হয়ে যাবে বিদায় মেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে দুনিয়াকে অস্তিত্বে আনছেন আর সবচেয়ে বেশি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন এইজন্য আল্লাহ বলেন ওয়াইল্লাউতুম নিয়ামত আল্লাহি ফালা তুসউহা যদি তোমরা নেয়ামতকে জানতে বসা যাও তো তোমাদের জীবন শেষ হবে একদিন দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর বর্ষিত নেয়ামতের শেষ করা সম্ভব না শুধু শারীরিকভাবে যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন এটা আল্লাহ তক কুরআনের ভিতরে বলেন না ফিল আনফাসিকু তোমরা যে তোমাদের ভিতরে একটু তাকায় দেখো না যদি আনতেন যেটা কোরআন এর ভিতরে আল্লাহ বলতেন হাল সেই আল্লাপুরা এমন সময় তো তোমার উপরে হয় নাই যে তুমি কোন উল্লেখযোগ্য বস্তুই না যদি প্রশ্ন আল্লাহ কি আমরা উল্লেখযোগ্য ছিলাম না তো ছিলাম কি না দুঃস্থ ওই পানি এত উত্তম রূপে কি করে দুনিয়াকে পারাকল তো আল্লাহ জবাব এঁকেই দিবে যে বিদরাতি আমার কুদরত্বের মাধ্যমে তোমাদের অস্তিত্বে আস অস্ত অস্তিত্ব শুধু কুদরতের মাধ্যমে ওই নিকৃষ্ট পানির উপরে কায় না যখন হাত লাগছে তখন আল্লাহ সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছেন আর আল্লাহ ঘোষণা আগাম আগাম সন্তানকে আমি সবচেয়ে বড় শ্রেষ্ঠ প্রদান করছি ফেরেস্তাও আমাদেরকে চেষ্টা করতে বাধ্য হচ্ছে আল্লাহ পাকে হুকুমের মাধ্যমে তোমারে বুঝতে আল্লাহর কাছে আমাদের মূল্যায়ন জিয়াল্লা আমাদেরকে অস্তিত্বে আনতেন সবকিছু নিয়ে আমাদেরকে দান করছেন যেমন হাবিজে মা কুলা বিষয় তুমি তো কিছুই ছিল না আমি অস্তিত্বে নিয়ে আসছি সর্বপ্রথম মা আমা নিকৃষ্ট প্রাণীতে আমি অস্তিত্বে আনছি তারপরে আমার কুদরতি হাত লাগার মাধ্যমে আমি তোমাকে প্রসেসিং করছি মা আমা খিং না তিন অন্ধকারের ভিতরে পানিকে রাখলেন কোথায় তোল্লাহ নিজেই বলেন বা সেই পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি পর্দার ভিতরে পানি আবদ্ধ ছিল মা আম্মা খি কৃষ্ট পানি এই জন্য মেরে দোস্ত বাস্তব কথা সত্য যে আমাদের কোন ব্যক্তিত্ব নেই কোনাইতে পারবো আমার দাম আল্লাহর কাছে যখন হবে তখনই মেরে দোস্ত আমার ব্যক্তিত্বের প্রকাশ করবে আর যদি আল্লাহর কাছে আমার মূল্যায়ন না হইল তাইলে মেরে দোস্ত মেরে ভাইও দিন হতে পারে পশু পাখি হায় আমিও যদি মাটি ধরা যেতাম আমার আধিপত্য কোথায় গেলামকের দিন যদি বাইন হাতে আমল না বাম হাতে আমল চলে আসে ও আমা মান্ডুয়া তিতা বাম হাতে চলে আসলো পিঠের দিক দিয়া ফাইরা বুধ ফাই হাতকে পিঠের দিকে নিয়া বর্তমানকে মোড়ায় যদি বাম দিকে দিয়া দেওয়া হলো মেরে বস্ত তো ওই দিন চিৎকার দেওয়া ছাড়া আর কোন রাস্তা না ওই দিন তো আল্লাহ কারো ব্যক্তিত্বের দিকে তাকাবে না যে দুনিয়ায় কত বড় ছিল দুনিয়ায় কত বড় শক্তিশালী ছিল দুনিয়ায় কত টাকার মালিক ছিল দুনিয়ায় কত বড় জমির তরিডির মালিক ছিল দুনিয়ায় কত বড় শক্তিশালী ছিল দুনিয়ায় কত বড় বিজ্ঞান ছিল কোন জিনিসের দিকে ওই দিন তাকানো হবে না যদি ঝুঁকুড়িতে বাস করা থাকে তারপরে ওই দিন সেই মূল্য পাবে আল্লাহর কাছে এই জন্য হাদীতের আছে যে গরিব দারিদ্র ব্যক্তি সকালে আনে বিকালে শেষ বিকালে আনে সকালে শেষ কোনদিন খায়া থাকে কোনদিন না খায়া থাকে কিন্তু যদি নিজেকে মূল্যবান আল্লাহ কাছে বানায় নেওয়া যেতে পারে তো কেমন একদিন সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী আল্লাহ ওই গরিবকে বানাবে আমার উপরে শান্তি ঘোষিত করেন্লাহ আমার মাকে চাই না উক্তি আমার বোনকে চাই না ওই দিন গরিবের বড় মর্যাদা হবে রেস্তারা বলবে ইসু মিল হিসাব হিসাব দিতে আস গরিব এক কাজকে বলবে আজ হিসাব না আমাদের হিসাব কিসের কিসের হিসাব জানা জিজ্ঞেস করবে মনকু মহামারিয়া করুন এরা কারা কি বলে তো গরিব করবে মা সরালা আনকার হিসাব এরা গরিবের দল ভিক্ষুকের দল এরা হিসাবকে অস্বীকার করতে হিসাব দিতে চায় না আল্লা বলে জিজ্ঞাস করো না কেন হিসাব দিবে না আজকে তো দিনই হিসাবে তো নির্ধারণ করা হচ্ছে হিসাবের জন্য এরা হিসাব দিবে না কারণটা কি জিজ্ঞাসা করবে কেন তোমরা হিসাব দিবে না তারা বলবে মা কেন আল্লাহ হুমা আল্লাহ দুনিয়াকে তো আল্লাহ আমাদেরকে মালিক দেয়নি কে হিসাব মালিক তো দেন মসজিদ দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি তো তারপরও খুব এক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিছি আমাদের ঘরে তো চুলা জ্বালানোর মতো কিছু ছিল না কখনো জ্বলতো কখনো না আমাদের আবার কিসের হিসাবে জন্য হিসাব দিবে না আল্লাহ বলবে সজা কুক তারা সত্য বলতে এদেরকে আমি মাল দেইনি সজাখু এরা সত্য বলছে, আমি এদেরকে মাল দেয় দুনিয়াকে এরা স্লোগান দিতে থাকবে আইজিও হিসাব জিজ্ঞাস করবে আল্লাহ লুকাবো কেন আর থাকবোই বা কেন আল্লাহ বলবে যদি দেখো দেখো সেই পয়সা লাগে এদের ব্যাপারে শোনাবো যদি ধোনীরা শুনে ফেলে তো একজন গরিব কেউ জানতে দিবে না বলবে শো শোনো দুনিয়াকে আমরা তোমাদের উপরে দয়া করছিলাম ডাকাতের কাপড় যদিও এক দুয় শেষ তারপর ডাকাতের কাপড় যদিও এক দুয় শেষ ঠিক না তারপরও তো দিয়েছিলাম হ্যাঁ আজকে আমাদেরকে কোথায় যাবে এই আল্লাহ নাল্লা বলবে এদেরকে ডাক তাড়াতাড়ি লুক কুল উল্লা কিতাব এদেরকে বলো হিসাব কিতাব সেরা ক্যামনাতে চলে যায় তামাকতু ফংশু মিনাল আমর 80 বছর জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো হাত্তাহ ইয়াদখুলুল আগনিয়া তরপুর আমল দুনিয়ার কে জান্নাত দি আমার উনি মুতি দেখো মেরে ভাগ্য মেরে দস্ত মেরে আভি জো ছোট একটা hayat e zindagi di diya Allah pathayen নিয়ামত করা আমাদেরকে নিয়ামতের উপরে শুবা আ দেন শারীরিক নিয়ামত আল্লাহ এই বৃত্তান্ত খুলতে গেলে ফেরাউনের মেয়ের মাথার চুঁতে আসবা দিত যার ছিল মাস্টা বলে একদিন ফেরাউনের মেয়ের মাথাকে আত্ময়া দিতে পেয়ে পরিপাটি করতে পেয়ে হাতের থেকে চিরণি পুরা যেতে বমিশা চির উঠে গেছে বলতে রব্বি আমার রব রব্বাকি তোর রব্বা আবা কি তোর বাপের রব আলামিন সমগ্র জগতের রবের নাম নিলাম মেয়ে প্যালে বেগুনে জেলা তোমাদের বড় ক্ষোধা আমি বলছেন না তুমি আমাদের বড় ক্ষোধা না বলে কেন বলে মাস্টা আমাকে এক রবের তথ্য দিচ্ছেন খবর দিচ্ছেন শ্রাউন জিজ্ঞাসা সেই রবকে বলে আমার দেখো সেখানে আসছে তেলের কড়াইয়ের ভিতরে তেল ডালে চুলার উপরে বসে দেওয়া হয়েছে টক যখন করতে শুরু করছে তো কোলে ছিল দুধের শিশু টাং দিয়ে নিয়ে তেলের ভিতরে চিন্তার কারণ নাই ওরা বয়েরও কোন কারণ নাই সামেট মা অতি সত্য আমরা জানতের ভিতরে চোখের পানি বাহির হয়ে যা টুকরা দায় আলাদা মাংস আলাদা আরেক ছেলে ছিল দাঁড়ানো দ্বিতীয় ছেলেকে যেতে ফেরাউন বাঁচতে তার দিলে মনে হয় দয়া আছে। দুই সন্তানই তার গেছে এখন মাস্টার পালা ফেরাউন বলতেছে মাস্টা যারো কাতার কেন কাঁদতে আমাকে রবগুলা আলাদা হয় না নেও না না না তোমাকে রব্বল আলা মানা যাবে না বলে উপরে কি তাকা দেখতেছ বলে উপরে রবকে বলতেছি এরকম কুটি স্বরাউন আমার করে নারাজ হয় আর আমার কুটির সন্তান বিসর্জন যায় আমিও বিসর্জন চাই কিছু আসে যায় না কিন্তু তুই আমার উপরে নারাজ হত না তুই যদি নারাজ হয়ে যা আমার তুমি আঁকেরা সব হুটে যাবো সব শেষ যাবে রে দোস্ত আসল কথা হলো যে আমি আপেরা হইবো দালাল কিরিপদাস হতে পারে তার রং কালা হতে পারে তার বাড়ি হতে পারে সে পোতলায় কথা বলে হতে পারে সে অনারক হতে পারে দুনিয়ায় নিঃশয় কোনো কিন্তু তার কোন রাজি করছেন তার উপরে রাজি হয়ে গেছে তো জান্নাতে পুষতে পোস্ত জাননাতে করতেছে কিন্তু বেলাল তার উপরেও নবীকে শুনাইতেছে ফাঁকি দিবেন তো কোথায় দিবেন সবাইকে দিতে পারেন কিন্তু আমি বেলালকে ফাঁকি দিয়ে আসতে কোথায় যাবেন দেখেন আমি আপনার আগে আগে ছেড়ে আপনাকে জান্নাতে দেখাইতে শুনতেছি কিন্তু কাউকে দেখতেছি না জিবরি রাস্তিতে আর বলতেছে হা হা দুঃখ গোলা বেলাল এত আপনার দাস আপনার গোলাপ বেলাল যে আল্লাহ দাম উনিয়া গেলো নিজের দাম নিজেকে দামি বানাইলো যে আল্লাহর কাছে আল্লাহকে রাজি করলো নিজের মূল্যায়ল্লাহকে আল্লাহর কাছে নিজের মূল্যায়ন করাইলো ওইদিন যদি দুনিয়াতে কিছু নাও থাকে তারপরে আরেক জায়গায় চলে আসে মাস্টার কলা যখন আসলো এক জায়গায় তুমি দাফন করা দিলে ফেরাম বললো তোমার আশাকে পূরা করা হবে ঠিক তার মৃত্যুর দুই সন্তান মার হাড্ডি মাংসকে এক জায়গায় দাপন করা দিলেন শুধু সৌমাতাম যখন মেড়াত যেতেছিলেন আড়াই হাজার বছর পরে ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের সুগ্রামাজ নামকে জিজ্ঞাসা করতেছিলেন এই তো কৃষকেরাজ কান তারা করা মাস্তা ওই মহিলার কাহিনীকে ওখানকে শুনাইতেন মেরে ভাইও মেরে দস্ত। আসল জিনিস হল আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির নিজেকে মূল্যায়ন করানো উন্নতি করতেন যেটা আল্লাহ রসুল বলতে আর দুনিয়া হজবতুন হাবিরা শুনো শুনো একদিন আসবে দুনিয়া বড় মিঠা বড় মিঠা বড় সবুজ শ্যামল বড় সবুজ হাবুস তাকলে সকল সিনহা আল্লাহ দুনিয়ার অধিকারী তোমাদেরকে বানায় পাঠাইছেন কিন্তু শোনো শোনো পানা বরুম কে থাকা মারুম আল্লাহ ব্যক্তি আছে টাকায় আছে তোমরা দুনিয়া থেকে দুনিয়ার বস্তুর পিছনে দৌড়াও দুনিয়ার ইজতের পিছনে দৌড়াও না দুনিয়ার জমিনের পেছনে দৌড়াও না দুনিয়ার আধিপত্যের পেছনে দৌড়াও না দুনিয়ার সম্পদের পেছনে দৌড়াও না দুনিয়ার পদের পেছনে দৌড়াও না দুনিয়ার সাময়িক ইজ্জতের সে না কেমন কামার যার জিনিসের পিছনে পোড়া করার দোরা গেছে চির দিনের জন্য বিতাড়িত হয়ে গেছে আল্লাহ রসুম যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে দুনিয়ায় তোমরা থাকবে কটে কিন্তু দেখো তোমাদের লক্ষ্য করতে হবে যে রাজি হবে কিসে ওই জিনিস তোমাদের লক্ষ্য করতে কোন জিনিসের মাধ্যমে রাজি হবে তবুও তোমাদের লক্ষ্য করতে হবে আমাদের মাওলা কোন জিনিসের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করবে অন্য চাইতেও আমরা নাম্বার পানি করি আমাদের কোন আইডিয়াস নাই যদি এই জিনিসের দিকে তাকানো না হয় তাহলে আম নাম হিসাবে দুনিয়ার থেকে মিলায় নিতে হবে চতুষ্ট হ্যাঁ আয় যেন না করে আউরি আমার সর্বপ্রথম দৃষ্টি আল্লাহ রাজি ফলি ওই ব্যক্তির উপরে যে নামাজ করে না এর উপরে যেন আমার পুতন বৃষ্টি না পড়ে পুতন বৃষ্টি যেন না পড়ে মেরে দোস্তেরে দোস্তেরে ভাইয়া মেরে আতিত আমার কাছে প্রত্যেক ব্যক্তির মূল্যায়ন আর প্রত্যেক আল্লাহ হাতি হবে যদি দুই জিনিসকে অর্জন করা যায় স পর্যন্ত বলার দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করুক না করুক দুনিয়ার মানুষের কাছে দাম থাকুক কেন না থাকুক আসে যায় না কিন্তু আল্লাহর কাছে যদি দামি পাওয়া যায় আল্লাহকে যদি রাজি করে মা বলতেছে আয়াল্লা হাজা আয়াল্লাহ আমার সন্তানকে এর মতো বানাই দিন তা সন্তান মাকে কে বলতেছে হয় হাঁকি ধ্বংস হোক রব্দিগা তুমি আমাকে চেহারারের দিকে দিকে নিয়ে যেতেছে বাচ্চা তাকে নিয়ে খেলতেছে কেউ পাথর মারতেছে কেউ জামা দুরা টানতেছে মা বলতেছে লাগাল মিথলা আগা ইয়া রব্দি লাথলা আগা يا الله اربطكم يا رش انت انت بنام انت بلت سويحك يا امي ما تمنى شهك اللهم جالمين مثل هذا يا الله اربطنا ما تبنام এরকমই একটা কিস্তা বুলাইসলাম খান্ডি রহমতুল্লাহ লেখলেন যে কোন ছিলা কাপড়া ছিলা কাপড় বৃষ্টির দিন রাস্তা দিয়া যেতে কোন ব্যক্তি তার প্রিয়জনকে নিয়ে রাস্তা দিয়া যেতে সুন্দর দবদবে কাপড় পরা নতুন স্ত্রী বা প্রেমিকা কে নেওয়া ওই বৃদ্ধ ওই বুজুর্গ ওই ময়লা ওই মহিলার গায়ে লেগে গেছে কাদা লেগে গেছে তার কাপড় থেকে তার স্যান্ডেলের কাদা ওই মহিলার কাপড়ে দেয়া লাগছে দশ মহিলাকে চিত্র প্রেমিক মারতে বেরি হয় বুজুর্গ খালি উপর দিকে তাকাইছে কল পাইতে টল পাইতে ওই যুবক কুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে মহিলা চিৎকার দিয়া লোকজন জমা করা ফেলছে সবাইকে দেখা গেছে আর আমার তিরিশ জন স্বামী আমার প্রেমিক কে রয়ে ফেলছে পাবলিকটাকে জিজ্ঞাসা করতেও বৃদ্ধ কি করলা তুমি এটা বলে না না আমি তো পারি করি নাই প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা প্রেমের খেলা বিশেষ মানে ওর প্রেমিকের আমার পায়ের কাদা স্যান্ডেলের কাদা লাগছে ও সহ্য করতে পারে নাই আমাকে ও আমাকে ঠাপড় লাগায় আমার প্রেমিকো সহ্য করতে পারে রাজি করা অাজি করা আর নিজের মূল্যায়ন অন্য থেকে অর্জন করা এবং মূল্যায়ন করে دنیا کے ملاح طرق النکرت تسوا سے جانا ملاح تولبین مجذبہ یہی دن مالاق الموت توارے اسرے ہرボルبے اوپرتی ایت رح আল্লাহ হুটুম দিয়া পাঠাবে ইনো শোনো কাছে যাও তুমি আমার সালাম বলো আমার বন্ধাকে তখন দুয়ারে আসবে ঐশা প্রথম সালাম দিবে আল্লাহ আবার বলবে শোনো শুনো ইলহাফ আবদি আমার বন্ধার কাছে যাও আমি ওর বন্ধের উপরে মৃত্যুর যাপনাকে ঠালবো ফলক কিন্তু কেন্তহী আমার বন্ধ কে কেন সাহাদিও আবার বলবে শোনো শুনো অবধি মা এরকম শহরে বাহির করবে যেরকম আকাশ টিকা চুলকে বাহির করা ওই দিন বোঝা যাবে মর্যাদা কাকে ওই দিন বোঝা যাবে কে দামি কে বেদামি হ্যাঁ ওই দিন বুঝা যাবে রুহকে যখন রাখা হবে সোনার প্লেটের ভিতরে চান্নাতে রেশন এর কাপড় ভিতরে আর মুস্তরের ভিতরে ডুবা দেওয়া হবে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ হুকুম আসবে আবহাওয়া ব্যস্ত সমস্ত আসমানের দরজাকে খুলে দাও অস্তা বেলু রু আহাবি আমার সন্ধার রুহে স্বাগত জানাইতে থাকো আকাশে স্বাগত জানানো হবে আসো আসো আসো আসো আসো বসতে বসতে আসছে এরা পরীক্ষা করছি আমার সন্ধ্যা রূপকে উল্টো জগতে আমার স্বামীর জেরে খেলাও ওই দিন বুঝা যাবে মর্যাদা কাকে বলে ওই দিন যাবে এর জন্য আমরা প্রত্যেক ব্যক্তির দূরলাসের দুই জিনিসের ভিত্তিতে আজকে উন্মতো যায় বুজানো বুঝানো যেতেছে না উন্মত করতেছে কি টাকা হইলে সমস্যার সমাধান ঠিক না পদ ইজ্জতের মালা জমির পরিবি যত বেশি হবে ততই মানুষ আমাকে লম্বা লম্বা স্থান দিবে অর্থের আম্বার যত আমার কাছে হবে আমি সমাজের ভিতরে সবচেয়ে বড়শালী হিসাবে ব্যক্তির ব্যক্তি তিন মাধ্যম আল্লাহ দেখেন চাই আলেম হোক চাই আলেম না হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক চাই সকলের হোক চাই গ্যারামের হোক চাই পুরুষ হোক চাই নারী হোক যে ব্যক্তি হোক না জিনিস প্রত্যেকের জিন্নারি তিনটা নারা। তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও প্রত্যেকের জিন্মাদারী দায়িত্ব বাঁচানো দায়িত্ব এই জন্য তো সারা দুনিয়ার মানুষ এখন ব্যয় মালা পাঁচ লাইনে পড়তেছে পাঁচ লাইনে পাঁচ লাইনে লাইন বোঝুন তো পাঁচ বাদে মালা পড়তেছে কেউ তো মাস জন্য ব্যয় মালা করছে কেউ তো বাপের কারণে করছে কেউ তো মার কারণে করছে কেউ তো স্ত্রীর কারণে করছে কেউ তো সন্তানের কারণে পড়ছে দুনিয়ার মানুষ ব্যয় মালা নালা পড়তেছে দুনিয়ার মানুষ এই পথ কারণে খোদার চুরোধিতার যুগে বাড়তেছে স্ত্রীর চাহিদাকে পূরণ করতে চায় স্ত্রীর চাহিদাকে মনকে জয় করতে যাওয়া হালালো দেখে নেয় আরামও দেখে নেয় ঠিক না সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করতে দেয়া হালালো দেখে নেয় আরামও দেখে নাই আল্লাহ বলতে শোনো একদিন আসতে কেমতের দিন সর্বপ্রথম আমি উপাস সম্পর্ক ইচ্ছা করব। পাঁচ সম্পর্ককে দুলিশ করে দেবের থেকে প্রত্যেককে প্রত্যেকের থেকে তুলে ধরা দেবো প্রত্যেকে প্রত্যেককে যেটা পাইজা যাবে পাজা দিবো জামাইয়া ফেরুল নারক আব্রি ওয়ী ও এরকম ভয়াবহতার খবর নেওয়ার সময় থাকবে না যদিও যাতে যাওয়া হয় তারপর কেউ কারো পরিচয় ব্যক্ত করবেন না এজন্য মেরাগ্রস্ত সর্বপ্রথম দায়িত্ব হলো নিজেকে জানান্নান পেতে দ্বিতীয় দায়িত্ব হল সমগ্র ইনসানিয়াত আমাকে জানান থেকে কেন বাঁচাবো আল্লাহ বলে তুমি আমার গঙ্গা আমি তোমার মামুন তুমি আমার মখলু আমি তোমার খালে, আমি তোমাকে পয়দা করছি সব আমি তোমাকে দিচ্ছি এত তুমি নিয়ে আসো না এই আছে একা দিকে আসে আমাকে ইন্দানিস্তান গুরুবিধা চক্ষু আমি দেই নেই তুমি দেখো আমার হাতাই টুকা উদি আমার আমার আতাই টুকা কান তোমার যে তুবি না আমি তোমাকে দেই তুমি ভালো মন্দকে বোঝো উচারিটাকে বোঝো সম্মান অসম্মানকে বোঝো সুস্থতা অসুস্থতাকে বোঝো সবকিছু আমার আপল দেওয়া আপলের মাধ্যমে বোঝো আমার তোর বড় কে করছে আমার কবজাত আমি কি তোরে বড় করি নাই আমার তুমি তুই আমি তোকে আমার দায়িত্ব তুই নিজেকে নিজেকে আগুন থেকে পাঠা দ্বিতীয় দায়িত্ব তোকে আমি হরিফ বাবা নায় পাঠাইছি দুনিয়াকে এমনি পড়তে তোর চাক এলাকার ভিতরে পাওয়া যায় না আমি রক্তকে খলি পাবান সমগ্র জাহাজের মালিক যদি আমি আমি রক্তকে খলিপাবান এতটুকু উপাদিতর জন্য যথেষ্ট নয় বলে খেলাফতের দায়িত্ব হলো পুরো ইনসানিয়তকে তুমি জাহানগানের আগুন থেকে বাঁচাও জানলাতের তোমরা পচবে তো আমি রফ তোমাদেরকে স্বাগত জানাবো জানলাতের ভিতরে তোমরা ঢুকবে তো আমি রফ সালামের মালা তোমাদের গলায় পড়া সালাম কৌলাম বাহির এই জন্য তোমার দায়িত্ব সারা সিনিয়র ইনসানিয়ত কে ওই নবীর তরিকার উপরে উঠানো মানিক এই তিন দায়িত্ব পালন করার মাধ্যমে দুই জিনিসকে অর্জন করা ইমান আর আমল ইমান আর আমল ইমান আর আমল তুমি দুনিয়ায় থাকবে কায়ে রাখবো স্থির রাখবো তার জায়গায় রাখবো সারা দুনিয়া না তোমার চেহারার দিকে আনিব এক যদি তুমি দুনিয়া তুমি ছেড়ে দিবে জান্নুল ফেরাউর আল্লাহ বল কেননা এটা জান্নাতের মিডেল হঠাৎ আশুর রহমান তার ছাদ হবে আল্লাহর আড়াস যখনই আল্লাহকে দেখতে মনে যাবে ছাদে উঠবে আর আল্লাহকে এই জন্য আল্লাহ তুমি বানাবে তো দুনিয়া তুমি দরকার না জানি কখন মৃত্যু দুয়ারে ছেলে আসবে কেননা যেবারই মৃত্যু হয় চারজন ফেরেস্ত আসে কয়জন একজনের সাথে কিলকাতা চিলা চাল অনকথা ছিল আমার এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ ফালিমা যা ঠাকুর তোমরা কাঁদো কেন না বয়স শেষ আশা শেষ ছাড়া ইনকান খায়রা পাখায়রা যদি ভালো হয় তো ভালো স্বাগত জানানো হবে ইনকান আসার ফা সাহুয়া যদি খারাপ হয় তাইলে খারাপের প্রতিদান তাকে অবশ্যই মুখ করতে হবে إنتيو ترشتبوا في زهابت سال الاستغال أي بكتير بستو تشاش নিজেকে বিজি বলতে বিজি আই আমেরি বিজি আমার কাছে কোন ব্যস্ত মানুষ আমার কাছে কোন সময় নাই যে আমি মস্তিদের দুয়ারে আসার আমার করতে পারি বা ইমান আদালতের ভিতরে সময় দিতে পারি আমি তো বিজি আমি তো ব্যস্ত আমি কি করে সময় দিব ফেরেস্টা বলবে লাল টেস্টে বাল এই ব্যক্তির ব্যস্ততা শেষ এর নামে কোনোদিন আর মোবাইলের ইং বাঁচবে না এর নামে কেউ দরজা ছট খাটাবে না এর নাম দুনিয়ার কেউ বাহির থেকে আওয়াজ নিবে না সমস্ত গাঠি আর সামনে হয়ে গেছে একা একটি সমস্ত গাঠির ভিতরে মুখ করতে হবে পার হইতে হবে দুনিয়ার কোন টেকনোলজির মাধ্যমে খবর উপরে পাঠানো যাবে না আর উপরওয়ালা কোন টেকনোলজির মাধ্যমে নিচের খবর নিতেও পারবে না আর সহযোগিতাও করতে পারবে না তো তুই তো রেস্তা বলে তু বা জুল বা আর নিজেকে পাওয়ার জন্য অাকি করার জন্য অম্ন মূল্যবান পাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছে এই ফের বাড়িতে আসবে আবার থাকতে থাকতে করে নেয় বলবেন জীবন অনেক পার হয়ে গেছে এতদিন তো করি নাই আজকের থেকে যদি করতে শুরু করি তাহলে পিছনের কি হবে আল্লাহ বলে বাংলা যদি তুমি আমাকে শুধু লজ্জিত হয়ে যদি উপরের দিকে হাত উঠাও তো তোমার হাত না আগে আমি তোমার গুণাকে মাফ করে ও সময় নেই সময় নেই পারে গেছে যে এক সাথে গণি ইসরাহলে মুসা ইসলাম কাল্লা দিন ঘোষণা দিতেন মুসা মুখ জঙ্গলে আমার এক মারা গেছে যে তার জানা যায় শরিক হবে তার সমস্ত গুণা আমি মাফ করে দিত তো জায়গায় রেখে ওই বদমাস গোড়া করে রয়েছে যাকে শহরবাসী বিরক্ত হয়ে শহর থেকে বাহির করে দিচ্ছে আগে মাত্রা ছিল তা লিবো এক বছরের জন্য জ্বালাওয়া করা শহর থেকে বাহির করে দেওয়া সবাই মুস্তার দিকে দেখতেছে আর ওই লাশ দেখতেছে মৃত্যু নিকটবর্তী হয়েছে রিবাহা কাছে দেখছে দূরে দেখছে দেখছে বামে দেখছে আমরা দেখতে পিচে দেখছে ফরামিয়া র ha huh. او کے پایلے کہ مستور زمان مالر کتا بھولا جے پلامبا علف مو سے تکلوں بولر دگی تکائتے اور ای کو تھ بولتے یہ اولاتہ النوح ذنوب واللہ وہ شر کو نہ کھپی ہے نہ بولتن تسول مغفرا نا کل نجر الغفور الرحیم اصلی موصت সদা তাজা রব্বী সদা তাজারব্বী রি সত্য বসো সত্য বসো ঠিক ফাইসালা তুমি করতো রে ভালো জীবন যদি কাটানো খাটি কোন করবানায় রু এখনো আছে এখনো যদি দবা করি আর ফিরে আসি আল্লাহকে রাজি করি মূল্যায়নের বস্তুকে যদি অর্জন করি তো ইনশাআল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিব তো নিব আখের আপের বাদশা বিদায় নিব্লাহ আমাদের সবাইকে আমাকে আপনাদেরকে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার প্রকি দান করার আমরা কাকরাজ থেকে একটা জমাক আসছি যদিও আমাদের মেহান্ন ব্যাপক পাবে না আমরা শুধু আসছি হজরতলাম গ্রাম আইন তাজিদিন মসজিদের ইমাম এবং মাদ্রাসার উস্তাদ এবং মাদ্রাসা ছাত্রদের উপরে হ্যান্ডেল করার জন্য তারপর আমাদের জমা আজকের দিন এখানে থাকবে কালকে আমরা যদিও বাহিরে কাজ করব মসজিদে কিছু না কিছু কাজ হয়ে থাকবে সবার ক্ষেত্রে দরকার একটু শরিক হই এই কাজের ভিতরে ঈশা উল্লাহ মরার পরে বোঝা যাবে আমি কোথায় শরিক হইলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার প্রফিক দান